আলোচিত হবে পৃথিবীর সিরা সিরিজের এই পর্বে আমরা আল্লাহ রসুল নবুয়ের জীবনে প্রবেশ করতে যাচ্ছি সম্ভবত পুরো পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা এটি এর আদলেই আল্লাহ আমাদের মুসলিম করেছেন এবং রসুল্লাহ সাল্লা আলাইমের উন্ম্মতের অংশ হবার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রথম ওয়াহিলাবের ঘটনাটি বর্ণনা করেছেন উম্মুল মুমিন আই সারদ আনহা যদিও তার তখন জন্মই হয়নি কিন্তু রসুল থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন আইসার এই বর্ণিত খুবই চমৎকার শুনলে মনে হবে তিনি যেন সে সময় ছিলেন আর সবকিছু দেখেছেন যাই হোক সহিবুখারির ওয়াহি অধ্যায়ের এই হাদিসটি আমরা সবার প্রথমে বর্ণনা করব আর এরপর আমরা কথা বলব প্রথম ওয়াহি লাভের আগের দিনগুলি কেমন ছিল এরপর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 चाप दिल्पिक আল্লামাল তারপর এই আয়াতগুলো নিয়ে রসুল্লা সাল্লাই ফিরে এলেন তার অন্তর তখন কাঁপছে তিনি খাদিজার আনহার কাছে এসে বললেন জামমিলুনি, অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হলো। এরপর তিনি খাদিজার কাছে সব ঘটনা খুলে বললেন বললেন আমি নিজেকে নিয়ে শঙ্কিত বোধ করছি খাদিজা রাদেল্লাহ আনহা তখন বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনও আপনাকে অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর খাদিজা রাদেল্লাহ আনহা তাকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবেন নফল ইবেন আব্দুল আসাদ ইবেন আব্দুল উজ্জার কাছে ওয়ারাকা এবং নফেল জাহিলি যুগে খ্রিস্ট ধর্মগ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিয়েছিলেন সে অনুযায়ী তিনি হিব্রু ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন সে সময়ে ওয়ারাকা ছিলেন খুবই বৃদ্ধ অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাজুল্লাহ আনহা তাকে বললেন হে চাচা ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে বললেন ভাতিজা তুমি কি দেখেছ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 তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে সেদিন যদি বেঁচে আমি থাকি তবে আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাক নফেল ইন্তেকাল করেন আর ওয়াহি নাজিল কিছুদিন স্থগিত থাকে হাদিসটি এখানেই শেষ এবার আমরা এই হাদিসটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আলোচনা করা যাক নবুয়তের আগের দিনগুলি নিয়ে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লামের নবুয়তের আগের দিনগুলো ছিল অন্যান্য দিনের চাইতে ভিন্ন এই নবুয়াত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি এই বিশাল ঘটনার আগে রসুল্লাহ সাল্লাফ স্টাইলে কিছুটা পরিবর্তন আসে যা তাকে এই বিশাল ঘটনার জন্য মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুত করে তোলে নবুয়াতলাভের পূর্ব থেকেই নবুয়াতের কিছু চিহ্ন রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনে প্রকাশ পেতে থাকে যেমন একটি পাথর আল্লাহ রসুলসাল্লু আলাইসালামকে সালাম দিত এই অদ্ভুত ঘটনা ঘটত নবুওয়বের আগেই জাবির এবং সামুরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মক্কার সেই পাথরের কথা আমি মনে করতে পারি যে পাথরটি আমি নবী হিসেবে আবির্ভূত হওয়ার পূর্বে আমাকে সালাম দিত সেই পাথরকে আমি এখনও চিনতে পারি এরপর যেমন প্রথম ওয়াহিপ আবার কিছুকাল আগ থেকে আল্লাহ রসুল সাল্লু আলহাম স্বপ্ন দেখা শুরু করেন তার এই স্বপ্ন দেখা শুরু হয় নুবুত লাভের প্রায় ছয় মাস আগে থেকে এই স্বপ্নগুলো ছিল সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন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 সত্যি বলতে প্রথম ওয়াহি লাভের ঘটনা ছিল রসুল্লাহ সাল্লাই স্লামের জন্য বেশ ভীতিকর একটা অভিজ্ঞতা যদি কোনো স্বপ্ন দেখা ছাড়াই হঠাৎ করে জিবলিল আলাইস্লাম ওয়াহি নিয়ে আগমন করতেন তখন তার সাথে কথা বলা হয়তো রসুল্লাহ সাল্লা আলাহি সাল্লামের জন্য আরো বেশি কঠিন হয়ে পড়ত কিন্তু ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তবায়ন ওয়াহির পুরো বিষয়টাকে সহজ করে তুলেছিল একটা আবহ তৈরি করেছিল আর ভালো স্বপ্ন হল এক প্রকার ওয়াহী। কাজেই মূল ওয়াহিলামের ঘটনা আর সুস্বপ্নগুলো ছিল আল্লাহ প্রস্তুতি। বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা হাদিসের পরবর্তী অংশ এসেছে জিবরিল আলাইসাল্লাম আগমন করলেন এবং রসুল্লাহকে বললেন একরা একরা শব্দটি দুটি অর্থ আছে তার মধ্যে একটি হল পড়া আরেকটি হলো তিলওয়াত করা এই প্রেক্ষিতে অর্থটা ছিল তিলাবাত কর রসুল্লাহ তখন বলে উঠলেন আমি তো পড়তে যাই না জিব্রিল তখন নবীজিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন এক্ষরা নবিজি বললেন আমি তো পড়তে যাই না পুনরায় জিব্রিল তাকে বুকে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন এক্ষরা এভাবে একবার দুবার তিনবার করার পর অবশেষে তিনি কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতসমূহ তিলাবাত করেন এগুলো ছিল সোরা আলাকের প্রথম পাঁচ আয়াত শ্রোতা আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা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 আল্লাহ সুবাহ ওয়া তালা সেই মানব জাতিকে সম্মানিত করেছেন তাদেরই মধ্য থেকে একজন মানুষকে বাছাই করার মাধ্যমে যিনি কিনা তার কাছ থেকে ওয়াহিলাভ করবেন যার কাছে সেই মহান সত্তার পক্ষ থেকে আয়াত নাজিল হবে এবং যিনি পৃথিবীর বুকে মহান আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়িত করবেন এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল রসুল্লা সাল্লু আলিয়াল্লাম যখন একাকি নির্জনে শান্ত নিবিষ্ট মনে বসে আছেন তেমনই এক মুহূর্তে আগমন ঘটেছিল জিব্রিলের জিব্রিল রাসুল্লাহ সাল্লা কাছে বিভিন্ন সময় বিভিন্ন বেশে এসেছেন কখন এসেছেন কুচকুচে কালো কেশ আর ধপ ধবে শুভ্র পোশাক পরিহিত অবস্থায় কখন এসেছেন সাহাবি দিহায়া আল কলবের রূপে কিন্তু ওয়াহির সেই প্রথম দিনে জিব্রিল কোন মানুষের রূপে নয় নিজের রূপেই মোহাম্মদ সাল্লু আলাই সামনে নিজেকে প্রকাশ করেন প্রকাণ্ড সেই সত্তা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 তা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রসুল্লাহ সাল্লামকে যেতে হয়েছে তা মুসলিমদের একটি প্রতীকী মেসেজ দেয় আর তা এই তাহলে অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে মুসলিমরা লাভ করেছে জিব্রিলের সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এই সাক্ষাতের ঘটনা তার জন্য খুব শকিং একটি ঘটনা বললেও ভুল হবে না কারণ তিনি ঘটনার আকস্মিকতায় এতটাই বিহবল হয়ে পড়েছিলেন যে কোন কথাই বলতে পারছিলেন না শুধু বলছিলেন জম্মিল উনি তিনি নিজেকে চাদর দিয়ে আবৃত করতে দিতে বলেছিলেন প্রচন্ড ভয় পেলে গরমের মাঝেও মানুষের শীত লাগে সম্ভবত রসুল সাল্লাই একই কারণে বলেছিলেন তাকে যেন চাদর দিয়ে আবৃত করে দেয়া হয় রসুল্লাহ সাল্লাহ স্লাম ছিলেন একজন মানুষ মানবীয় অনুভূতি আর প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা কোনো অতিমানব ছিলেন না তিনি যদি মিথ্যা নদী হতেন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 प्ररण करमे अपनी ना किता ईमान की कंतु नूर जा द्वारा बंदा मध्य थे जाके इच्छा पद प्रदर्शन करी निश्चय अपनी सरल पद प्रदर्शन करें सुरास्या बान রসুল্লা সাল্লা এই কঠিন অভিজ্ঞতায় এই ভয়ার্থ মুহূর্তে যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন তার স্ত্রী খাদিজা আনহা। হেরা গোহায় যা ঘটেছিল তা এক অদ্ভুত অভিজ্ঞতা কিন্তু স্ত্রী হিসেবে খাদিজা তাকে কি বলেছিলেন তিনি তার স্বামীর কথা হেসে উড়িয়ে দেননি তাকে নিয়ে হাসি ঠাট্টাও করেননি না তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেছেন না তিনি অবিশ্বাসের চোখে স্বামীর দিকে তাকিয়েছেন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 এই কথাগুলো ছিল রসুল্লাহ সাল্লা আলাইস্লামের জন্য এক বিশাল আশ্রয় তার ভয়ার্ত অন্তর্কে শান্ত করার জন্য তার অস্থির হৃদয়ে স্থিরতা ফিরিয়ে আনার জন্য ঠিক এমনই কথার দরকার ছিল আর এজন্যই আয়সা কিংবা জাইনাব নন জুয়াইরিয়া কিংবা হাফসা নন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এই মুহূর্তে প্রয়োজন ছিল খাদিজাকে আর আল্লাহ আল্লা সুবাহানু তালা খাদিজাকেই তার পাশে রেখেছিলেন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 রসুল্লা সাল্লাইের মন থেকে ভয় দূর হলো তার মন শান্ত হল কিন্তু সেখানে সবকিছু নয় কারণ তার সাথে হেরাগুহায় কি ঘটেছে সেটা রসুল বা খাদিজা কেউই জানতেন না তারা কেউই বুঝতে পারছিলেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কে এসেছিলেন খাদিজা তার বিশুদ্ধ ফিতরা থেকে এটা ধারণা করতে পেরেছিলেন যে রসুলুল্লাহর সাথে আর যাই ঘটুক দুশ্চিন্তার কিছু নেই কারণ আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের ভুলে যান না কিন্তু কে এসেছিলেন হেরাগোহায় কেন এসেছিলেন এটা তার জানা ছিল না এখানে আরেকবার আমরা খাদিজা আনহার জ্ঞান আর অভিজ্ঞতার মূল্য আমরা দেখতে পাই যদিও তিনি হেরাগুহার ঘটনাটি বুঝতে পারছিলেন না কিন্তু ঠিকই জানতেন কার কাছে গেলে এই ঘটনার সঠিক ব্যাখ্যা পাওয়া যেতে পারে আর তাই তিনি রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাক নের কাছে তো কে ছিলেন এই ওয়ারাকা কেন তার কথা শুনে রসুল্লা সাল্লা অবাক হয়েছিলেন ওয়ারাক নামে খ্রিস্ট ধর্মের অনুসারে ছিলেন কিন্তু তিনি শিক্ষিত লোক ছিলেন তার কাছে বাইবেলের কিছু পাণ্ডুলিপিও ছিল সেগুলো থেকে তিনি পড়াশোনা করতেন খাদিজা যখন তার কাছে মুহম্মদ সাল্লু আলাই পুরো ঘটনাটা খুলে বললেন তখন ওয়ারাকা বললেন যিনি এসেছিলেন তিনি হলেন শ্রেষ্ঠ ফেরিস্তা জিবরিল আলাই এই একই ফেরিস্তা মুসানবীর কাছেও এসেছিলেন ওয়াহি সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল আর তাই হেরাগুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তিনি বুঝে যান যে কাছে আসলে নিল্লাম এসেছিলেন আর তখন যেমনি করে তিনি মুসা আলাহিসের কাছে ওহি নিয়ে আসেন ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কাছে ওহিসহ আগমন করেছেন ওয়ারাকা মুসানবীর সাথে নবীজি সাল্লা ঘটনা সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন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 এটাই হল তাহিদ বনাম জাহিলিয়ার যুদ্ধের বাস্তবতা লু সালাম সম্পর্কে আল্লাহ বলেন ফমক জবাব কৌমি ইম কলু আল লো পিং করি কুম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 قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعِيبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ تار سمبر دائر دامفیک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 কুসুলিম লিজন্যিন ফহ ইম রুহুম লু লিখন্মিন কাফেররা পয়গম্বরদেরকে বলেছিল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 তারিক মেহান্না ভাইয়ের একটা কথা দিয়ে তাহিদ বনাম কুফরের চিরসংঘাতের আলোচনার ইতি টানতে পারি তিনি বলেছিলেন ইসলামী দাওয়ার সাথে কষ্ট আর যন্ত্রণার বিষয়টি অত প্রতভাবে জড়িত ইসলামী দাওয়ার এটি একমাত্র পথ কেউ যদি কোনো প্রকার কাটাছো ব্যতী রেখেই নবীদের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দেবার ব্যাপারে আন্তরিক হয় এবং একই সাথে সে একটা উপভোগ্য ও নির্বিঘ্ন জীবনের স্বপ্ন দেখে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 ওয়ারাকা একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছিলেন তিনি আল্লাহ রসুলের উপর ইমান এনে মৃত্যুবরণ করেছেন তিনি যখন আল্লা রসুলের উপর ইমান এনেছেন তখন আল্লাহ রসুল নিজেও জানতেন না যে তিনি আল্লাহ রসুল পরবর্তীতে ওয়ারাকার ইমানের ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলহালাম সাক্ষ্য দিয়ে বলেছেন ওয়ারাকাকে গালি দিও না আমি জান্নাতে তার কাছে একটা বা দুইটা বাগান দেখেছি এই হাদিসটি বর্ণনা করেছেন আই সারাদ আনহা এবং এটি মুস্তাদারাক আল হাকিমে আছে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 রসুল্লা সাল্লামকে ওয়ারাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি তাকে জান্নাতে সিল্কের জাননাতে দেখেছি এরপর ওয়াহি কিছু স্থগিত থাকে এটা ঠিক নিশ্চিতভাবে জানা যায় না যে প্রথম আর দ্বিতীয় ওয়াহির মাঝে ঠিক কতদিন গ্যাপ ছিল সেটা হতে পারে বেশ কয়েকদিন একটি ধারণা আছে যে প্রথম ওয়াহি আর দ্বিতীয় ওয়াহির মাঝে প্রায় আড়াই থেকে তিন বছরের ব্যবধান ছিল সেটা অবশ্য একটা ভুল ধারণা এই ব্যবধান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 তিনি অসাধারণ একজন আলিম ইমাম ইবনে তাইমে রহিমাহুল্লার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি বলেন প্রথম প্রকারের ওয়াহি হল সত্য স্বপ্ন এই উপায়েই রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথম ওয়াহি লাভ করা শুরু করেন জিব্রিল কর্তৃক ওয়াহি নাজিলের পূর্বে টানা ছয় মাস ধরে রসুলুল্লা সাল্লাহ আলাইস্লাম নিয়মিত স্বপ্ন দেখতেন রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন পরদিন বেলায় ঠিক সেই স্বপ্ন সত্যি হত এইভাবে চলেছিল প্রায় ছয় মাস তো বিভিন্ন ওয়াহির প্রকার নিয়ে আলোচনা করা যায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সব স্বপ্ন সত্য সেগুলো নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ রসুল্লা সাল্লা নবুয়াতে জীবন ছিল প্রায় তেইশ বছর দীর্ঘ আর তিনি সত্য স্বপ্ন দেখেছেন ৬ মাস ধরে তেইশ বছর সময়টাকে ছয় মাস দিয়ে ভাগ করলে অনুপাত দাঁড়ায় ওয়ানটি ফর্টি ভাগের এক ভাগ তবে স্বপ্ন কেবল নবীর আনন্দ যে ওই দেখে থাকে পার্থক্য হলো এই নবীদের স্বপ্ন এক ধরনের ওয়াহি হিসেবে বিবেচিত ব্যাপারে এক সত্য স্বপ্ন এই ধরনের স্বপ্ন সত্যি হয় অথবা যেই ব্যাখ্যা দেয়া হয় সেই ব্যাখ্যা অনুসারে এই স্বপ্ন সত্যি হয় আবু কতাদার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত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 দ্বিতীয় প্রকারের ওয়াহি এই প্রকার হল ফেরেস্তাদের মাধ্যমে রসুলুল্লা সাল্লাইসাল্লামের ওপর ওয়াহি নাজিল হয় কিন্তু জিবরিল আলাহ সাল্লাম সরাসরি রসুল্লাহ সাল্লাহামের সামনে হাজির হন না যেমন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সেই মহান আত্মা অর্থাৎ জিবরিল আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না তাই আল্লাহকে ভয় কর এবং বিনিতভাবে তার কাছে চাও অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয় তৃতীয় প্রকারের ওয়াহী এই প্রকারের ওয়াহী নাজিলের সময় ফেরস্তা রসুল্লাহ সাল্লা সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন এর উদাহরণ হল হাদিসে জিবরিল জিবরিল আলাহিসাল্লাম মানুষের বেশে এসেছিলেন আর তাকে মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং অন্যরা দেখেছিলেন চতুর্থ প্রকারের ওয়াহি ফেরা ঘণ্টার মতো শব্দ করে আসতেন এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব জিবরুল আল্লাহ যখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে শক্ত করে চেপে ধরতেন শীতের দিনেও নবীজি সাল্লা ঘাম ছুটে যেত জিবরুল আল্লাহাম তার উপরে উঠে বসতেন তাই রসুল অস্বাভাবিক ভার অনুভব করতেন আর সেই সাথে শুনতেন ঘন্টা বাজার আওয়াজ সম্ভবত সেটি ছিল জিব্রিলের পাখার কম্পনের শব্দ একটি হাদিসে বর্ণিত আছে যখন আল্লাহ আল্লা সুহানওয়াত তার আদেশ প্রেরণ করেন তখন ফেরেশ তারা এতটাই বিনয়াবত হয়ে পড়ে যে তাদের পাখাগুলো কাঁপতে থাকে আর সেই পাখা কাপা শব্দগুলো পাথরের উপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায় জিবরিল আলাইসাল্লাম যখন এই রূপে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের নিকটে আসতেন তখন রসুল্লাহ সাল্লাইের ওজন বেড়ে যেত দেখা যেত তিনি উটের উপর বসে আছেন আর জিব্রিল এসেছে তখন প্রবল চাপের ফলে বাধ্য হয়ে উঠ পর্যন্ত হাঁটু মাটিতে বসে পড়ত জায়দ বিন হারি সাইদুল্লাহু বলেন একদিন নবিজি বসেছিলেন আমার পায়ের ওপর তার হাটু রাখা ছিল এমত অবস্থায় ওয়াহি নাজিল হওয়া শুরু হয় আমি তখন নবীজির হাঁটুর তীব্র চাপ অনুভব করি আমার উরু যেন প্রচন্ড চাপে দুমরে মুচড়ে যাচ্ছিল ওয়াহির পঞ্চম প্রকার এই প্রকারের ওয়াহিনাজিলের সময় ফেরেস্তা তার নিজস্ব রূপে আগমন করেন এরকম মোট দুইবার হয়েছিল সুরা আন্নাজমে এর উল্লেখ আছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল দূর দিগন্তের সিতরা গাছের কাছে সুরাযম আয়াত ১৩ থেকে চোদ্দ জিব্রিল আল্লাহামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ফেলতো ছেঁয়ে ফেলত রসুল্লাহ সাল্লা বলেছেন যখন জিব্রিল তার স্বরূপে আসতেন তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিব্রিলের পাখা দেখতে পেতেন ওয়াহির ষষ্ঠ প্রকার এই প্রকারের ওয়াহিতে আল্লা সুবাহালা নিজেই সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া এটা হয়েছিল মেয়েরাজের সময়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 যিনি বলেছিলেন আমি যখন কোন বই খুলি তখন আমি তার একটা পাতা ঢেকে রাখি কারণ একটা পাতার সাথে অন্য পাতার তথ্য আমি মিলিয়ে ফেলতে চাই না। তাদের ছিল অসাধারণ স্মৃতিশক্তি ফটোগ্রাফিক মেমরি ছবির মতো করে সব তথ্য মনে রাখতে পারার ক্ষমতা অথবা সাইক আল ওয়াফা বিন আকিল যিনি তিনশো গ্রন্থের একটি বিশ্বকোঁচ লেখেন অবশ্য দুর্ভাগ্যক্রমে সেটা আর এখন নেই ওটার মূল পাণ্ডুলিপি বাগদাদ লাইব্রেরি থেকে লুট করে নেয়া হয় এটাই ছিল একরা শব্দের শক্তি যা পুরো উম্মতের এতটা পরিবর্তন এনে দেয় রসুল ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটু ভিন্ন তিনি লিখতে বা পড়তে জানতেন না তার কাছে এই শব্দটির মানে ছিল তিলাওয়াত করুন অর্থাৎ তিলাবাত করুন এবং আল্লাহ সবান বাণীর পুনরাবৃত্তি করুন আল্লাহ আল্লাহবাজাল তার রসুলকে নিরক্ষরে রাখতে চেয়েছিলেন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 নুন কসম কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে সুরা কালাম যখন আল্লা সুবাহ কোনো কিছু নিয়ে শপথ করেন তার অর্থ হলো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কলমের নামে শপথ করেছেন বদরের যুদ্ধে যুদ্ধবন্দী মুশরিকদের এই মর্মে মুক্তি দেয়া হয়েছিল যে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 এই দৃশ্য দেখে রসুল্লাহ সাল্লাই চরম রেগে গেলেন এবং উনার মুখ লাল হয়ে গেল তিনি উমার রাজিয়াল করলেন তবে তাওরাতার উপর এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলিয়ান হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে ইতিপূর্বে বনি ইসরায়েলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেছি তোমরা এসব গল্পে বিশ্বাস করবে না অবিশ্বাস করবে না অন্য কথায় সব কিতাবে এমন কিছু কথা আছে যেগুলো সত্যতা কোরআন বা হারিস থেকে যাচাই করার কোনো সুযোগ নেই সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করা ঠিক হবে না যে যেকোনো পাঠ্যসূচি এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় রসুল্লাহ সাল্লাম জানতেন প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরাত চলে গেলে তা তাদের জন্য স্বাভাবিক শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করবে এবং মাসুদ রাহু বলেন তুমি যদি মানুষের সাথে এমন কথা বলো যা তাদের বোধশক্তির বাইরে তাহলে সেটা তাদের জন্য ফিতনা হতে পারে কিছু জ্ঞান আছে কাজের আর কিছু অনর্থক রসুল্লাহ সাল্লা প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি এবং আমি সেই জ্ঞান থেকে পানা চাই যে জ্ঞান কোনো কাজে আসে না সুরা বাকারাতে আছে দুজন ফেরেস্তা হারুৎ আর মারুত দুনিয়ায় অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয় শিক্ষা দিতে যা ছিল ইমান বিনাশী কেন। সংক্ষেপে এই ছিল রসলাইসালামের কাছে নাজিলকৃত প্রথম আয়াতের মর্মার্থ আমাদের এই পর্ব থেকে দুটো শিক্ষা আছে যেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব এক একাকিত্বের ব্যাপারে সাইদ হাওয়ার মন্তব্য সাঈদ এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন তৎকালীন সময়ে হৃদায়ত অন্বেষণকারী কিছু মানুষ এই ধরনের একাকিত্বে সময় কাটনাকে বেছে নিত সেখানে তারা আল্লাহকে স্মরণ করত এবং আল্লাহর ইবাদত করত এর উদ্দেশ্য হল আল্লাহর স্মরণে নিমজ্জিত থেকে অন্তর্কে উদাসীনতা এবং খেয়াল খুশির প্রভাব থেকে মুক্ত রাখা যেন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে অন্তর হৃদায়তের আলোর দিকে আলোকিত হওয়ার সুযোগ পায়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 दुनिया मध्य पुण्वतीजेक्ट सम्पर्क पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट फेसबुक मीडिया অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডু ডুট